রমাদান উপলক্ষে রপসের বিশেষ লেখা সিরিজ চেনা অচেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহান সুন্দর সব নাম আল আসমা উল হুসনা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ সুহাম তিনি কোরআনে বলেছেন হুসনাহা আর সমস্ত সুন্দর উত্তম গুণবাচক নাম সমূহ আল্লাহর জন্য কাজেই সে সকল নাম ধরে তোমরা তাকে ডাকো আজকের পর্বে আমরা আল্লা সুহামাত আল্লাহর যে সুমহান নাম নিয়ে কথা বলবো সেই নামটি হচ্ছে আল ওয়াহাব আল ওয়াহাব যিনি উপহার উপহারদাতা যিনি অবিরাম নিয়মিত বিরতিহীনভাবে তার সৃষ্টি জগতের প্রতি বিভিন্ন নিয়ামত এবং উপহার প্রদান করে থাকেন তিনি দাতা তিনি দাতা। আল ওয়াহাব এই নামটি আল্লাহআল্লা কুরআনে তিনটি স্থানে ব্যবহার করেছেন ওয়াহাব শব্দটি এসেছে ওয়াউ হা এবং বা থেকে এই শব্দগুলোর মাধ্যমে তিনটি অর্থ নির্দেশিত হয়ে থাকে প্রথম অর্থ হচ্ছে এমনভাবে কোনো উপহার বা কিছু দান করা যার জন্য কোনো বিনিময় প্রত্যাশা করা হয় না অর্থাৎ উপহার দেওয়া দ্বিতীয় অর্থ হচ্ছে কোনো কিছু কবুল করা বা গ্রহণ করা কিংবা মঞ্জুর করা তৃতীয় অর্থ হচ্ছে কোনো কিছু ঘটার কারণ সৃষ্টি করে দেওয়া ভাষাগত দিকে ওয়া হাব শব্দের মাধ্যমে কোনো কিছু প্রদান করা বা উপহার দেওয়ার ক্ষেত্রে আধিক্যকে বোঝানো হয়ে থাকে অর্থাৎ আল্লা সুবহাত আলা তিনি সর্বোচ্চ পর্যায়ের উপহার প্রদানকারী সর্বোচ্চ পর্যায়ের দাতা হিবা শব্দটির অর্থ হচ্ছে উপহার আল্লা সুবহানতআলা সমস্ত উপহারের উৎস তিনি তার সৃষ্ট জগৎকে নানা রকমের নিয়ামত এবং উপহার প্রদান করে যাচ্ছেন দিনে রাতে অবিরাম এবং এগুলো আল্লা সুবহাতাল্লাহ হিক্মমা এবং বিজ্ঞতার অংশ আল্লা সুহানতআলার ভাণ্ডারে কোনো কমতি নেই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 আল্লাহ সুবহাম তাল্লা তিনি তার বান্দাদের মধ্য থেকে তাদেরকে পছন্দ করেন মনোনীত করেন এবং বাছাই করেন এবং যে সকল মহান ব্যক্তিদেরকে আল্লা সুবহাম তাল্লাহ নবী এবং রাসুল হিসেবে নির্বাচিত করে থাকেন এটা হচ্ছে তাদের জন্য আল্লাহ সুহাম তাল্লার পক্ষ থেকে একটি মহা উপহার আল্লা সুবাহতাল্লাহ তিনি সবচেয়ে ভালো জানেন কাকে এই নবুয়াত এবং রিসালাতের জন্য নির্বাচিত করবেন কোরআন থেকে আমরা দেখতে পাই কাফেররা যখন কোনো নবী কিংবা রাসুলকে অস্বীকার করত তারা নানা রকমের ছল এবং টালবাহানা অভিযোগ ইত্যাদি উপস্থাপন করার চেষ্টা করত। করতো রাসুল্লাহ সাল্লাসাল্লামকে যখন নবুয়াত প্রদান করা হয়েছিল তখন তারা অজুর আপত্তি জানিয়ে বলতো যে কেন একজন এতিম ব্যক্তিকে নবী হিসাবে নির্বাচিত করা হয়েছিল কিংবা এমন কাউকে কেন নবুয়াতের জন্য মনোনীত করা হল না যিনি আমাদের এই দুইটি শহর মক্কা কিংবা তায়েফের কোনো প্রধান ব্যক্তি হতে পারতেন অথচ এই বিষয়গুলো হচ্ছে আল্লা সুহামদালার পক্ষ থেকে দেওয়া উপহার তিনি আল ওয়াহাব তিনি দাতা তিনি দাতা। अल्लाह सुबह तला से काफिर बक्तव्य के खंडन कर प्रश्न रेखे तरह का रहमतर भाण्डार संरक्षित जिनी अल अजीज जिनी अल व्हा যিনি মহাপরাক্রান্ত পরাক্রমশালী মহাশক্তিধর যিনি উপহার দাতা, যিনি দয়ালু সেই আল্লা সুবহামতআল্লাহ রহমতের ভাণ্ডার কি তাদের কাছে সংরক্ষিত সুতরাং আল্লাহ সুবাহাত আলাহ যখন কাউকে কোনো নিয়ামত দান করেন উপহার প্রদান করেন ক্ষেত্রে তিনি অমুখাপেক্ষী তিনি কারো উপরে নির্ভরশীল নন তিনি যাকে খুশি যাকে ইচ্ছা তাকে অনিঃশেষভাবে বিভিন্ন নিয়ামত প্রদান করে থাকেন এবং আমাদের প্রত্যেককেই আল্লা সুবহ আল্লাহ অসংখ্য নিয়ামত এবং উপহার প্রদান করেছেন দুনিয়াতে আমরা দেখতে পাই মুসলিম কিংবা কাফের ফাঁসেক কিংবা নেকর নির্বিশেষে সমস্ত সৃষ্টিকে আল্লাহ সুবহান তাল্লাহ অসংখ্য অসংখ্য নিয়ামত এবং উপহার অবিরাম অবিরত প্রদান করে যাচ্ছেন তিনি আল ওয়াহাব তিনি মহা দাতা মহা মহাদয়ালু তিনি উপহারদাতা আলা সুবহান তাল্লাহার আরেকটি গুণবাচক নাম হচ্ছে তিনি আর রাজিক তিনি আর রাজ্জাক তিনি রিজিক দাতা তিনি মহা রিজিক দাতা তিনি তার সৃষ্টি জগতের প্রয়োজনীয় জীবিকা এবং যা কিছু প্রয়োজন সমস্ত প্রয়োজন পূরণকারী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 जैनी जा मानूष हिसाब जख एके अन्तीहार प्रदान करी तक मध्य पारस्परिक भालाबासा बृद्धि पाए परस्पर मध्य अंतर मलिनता दूर हो जाएह देवारे कि उपहार ग्रहण करारमे उभय व्यक्तर मध्य नैकट्य बृद्धि पाए अनेक क्षेत्र उपहार देवार उदेश ही था नैकट्य ए भलोबासा अर्जन करा कल जो रब हिसाब से আমাদেরকে অসংখ্য অসংখ্য উপহার যেগুলো আমরা না পক্ষ থেকে পেয়ে থাকি সেগুলো লাভ করার পরে তার প্রতি আমাদেরকে নির্দেশনা প্রদান করে বলেছেন যে তোমরা পরস্পর পরস্পরকে উপহার প্রদান করবে হাদিয়া প্রদান করবে তোমরা উপহার প্রদান করবে ফাই ইন্দিয়া তাহবু ওয়াহরাস চৌধুরী কেননা উপহার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 উপহার বিনিময় করবে কারণ এর মাধ্যমে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পেয়ে থাকে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের অন্যান্য ঘটনা থেকে আমরা জানি যখন তার কাছে কোনো কিছু হাদিয়া বা উপহার নিয়ে আসা হতো তখন তিনি সেগুলো গ্রহণ করতেন কিন্তু যদি কোনো দান বা সদাকা প্রদান করা হতো তাহলে তিনি সেগুলো গ্রহণ করতেন না রাসুল উল্লাহ সাল্লাহ উলাইসাল্লাম তিনি নিজে উপহার গ্রহণ করতেন এবং অন্যদেরকেও অনেক অনেক উপহার প্রদান করতেন আল্লা সুবাহতআলা তার উত্তম গুণবাচক নামসমূহের মধ্যে একটি সুমহান নাম হচ্ছে আল ওয়াহাব যিনি দাতা। যিনি তার বান্দাদেরকে না চাওয়া সত্ত্বেও অনেক নিয়ামত এবং উপহার প্রদান করে থাকেন এবং অবিরাম সেগুলো দিতে থাকেন কাজে সেগুলো পাওয়ার পরে আমাদের মানসিকতা হওয়া উচিত আল্লাহ সুবাহতাল্লার প্রতি কৃতজ্ঞ হওয়া এবং সুক্রিয়া প্রকাশ করা এবং এটা প্রকাশ করার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহার আনুগত্যের মধ্যে থাকা অবাধ্যতা না করা कारण प्रत्येक अबाध्यतार क्या गुनाहर क्य हे एक अकृतज्ञता और ना सक्री आल्ला सुबह तालनेकालीलुम इबादियां बान्दा मध्य खूब अल्पसंख्यक ही रही है जरा कृतज्ञता प्रकाश करे जा कृतज्ञ कहे किसु समय बिरति चिंता उचित जो जीवन कत असंख्य असंख्य नियमत और उपहार ना चाव सत्वे आल्ला सुबह तालहद प्रदान प्रत्येक के प्रदान कर एगुलो नहीं जो को्यक्ति भाव और चिंता करें खूब सहजत भाव तार अंतर कृतज्ञत भरे उठे और बनय परिपूर्ण से आलोचभ तरह प्रति अनुगत है और झुके जाए अनेक समय देखी विभिन्न व्यक्ता जीवन विभिन्न विपर्य और घटनार कारण मानसिक भावे भेगे पड़े हताशा आक्रांत हुए तताश हो जा बेचे थार मत कोचु जान तरा खुजे पान ना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 हदीसें उल्लेखित होता से भाव जहां नामे अबिराम शास्ति प्रदान होते थकने लक्षणियों विषय हे क्यों एक व्यक्ति एत चूड़ान पर्यायर हताश हुए परे जीजे निजेक हत्या करतेतम एक कारण होंच् अल्लाह सबलाके असंख्य नियमत प्रदान करगुल्क शन करते व्यर्थ हवा और सेगुलर प्रति अकृतज्ञता प्रकाश करा एक प्रसंगे एक विख्यत घटना रही है जे एक आलेम एक समय दारिद्रे आक्रांत छ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 चिंता कर ले मिलिए देखले देख पाई असंख्य नियमत आल्ला सुबह तला के प्रदान करब्लाताउूल्ला जदि तुम्हारा आल्ला नियमगुल्ल्लाहारगुलू के गणना करार चेष्टा करो तो गुणे सेगुलो शेष करते कुरआन आईब अल्लाई सल्लम घटना आल्ला सुबह तला उल्लेख कर आईूब आल्लाम के अल्लाह सुबह तला अत्यंत कठिन परिस्थिति माध्यम परीक्षा कर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 যে কারণে আল্লাহ সুবাহ তাল্লাহ কুরআনে প্রশংসা করে বলেছেন নি আমল আবধ কত চমৎকার বান্দা ছিল সে সে ছিল আল্লাহর দিকে অভিমুখী আল্লাহর দিকে ঝুঁকে থাকা বিপদে আপদে তিনি আরও অধিক পরিমাণে আল্লা সুবাহাল্লার দিকে ঝুঁকে গিয়েছিলেন সেই আইউব আলাহি সাল্লামের আরেকটি ঘটনায় আমরা দেখি বুখারির হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যখন আইউুব আলাহিসাল্লাম সুস্থ হলেন সেই সময়কার ঘটনা আয়ুব আলাহি সাল্লাম গোসল করছিলেন সেই অবস্থায় আসমান থেকে স্বর্ণের ফরিংয়ের আকৃতিতে विभिन्न मूल्यवान वस्तु तर पतीत होब अल्लम से ही स्वर्णगुलू के कपड़े जराते शुरू कर लें और सेगुलो के जमा करते शुरू कर लुरू कर लें से अवस्था आलह साल डे बोलें हे आयुब यस्त विषय तुम्हें अभवहन अमुखापेक्षी दे अथचमी विषयगुल आकृष्ट हो जायुब अलाईसलम तक कि तक अपनारम्मान कसम आपनी अवश्य यह विषयगुलू अमुखेक्षी কিন্তু আমি আপনার বরকতের থেকে অমুখাপেক্ষী নই অর্থাৎ আইউুবলা ইসলাম আল্লাহ সুবাহতআল্লাহ নিয়ামত এবং উপহারগুলোকে এতটাই শনাক্ত করেছিলেন এবং সেগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন যে তিনি সেগুলোকে একত্রিত করে বলছিলেন যে এগুলোর মধ্যে তো আল্লাহ সুবাহাতাল্লাহর বরকত রয়েছে আমি সেগুলো চাই আমি বরকত চাই যদিও আইউব আলাহাইসাল্লামের সম্পদের কোনো অভাব ছিল না আল্লাহ সুবাহতাল্লাহ নিয়ামত এবং উপহারগুলোকে তিনি শনাক্ত করেছিলেন এবং সেগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন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 বলেছেন আল্লাহু আমি তাকে উপহার হিসেবে দিয়েছি তার পরিবার পরিজন এবং তার সঙ্গে আরও অনেক কিছু আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং যারা বুদ্ধিমান উলুল আলবাব তাদের জন্য এই বিষয়গুলো হচ্ছে স্মরণিকা বা উপদেশ স্বরূপ আল্লাহ সুবহতাল্লাহ তিনি আল ওয়াহাব তিনি উপহার দাতা তিনি মহা মহাদাতা মহাদয়ালু উপহার হচ্ছে এমন একটি বিষয় যা না চাইতেই পাওয়া যায় যা পাওয়ার জন্য কোনো পরিশ্রম করতে হয় না এবং যিনি দান করেন তিনি দেওয়ার বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা করেন না বিনিময়ে প্রত্যাশা না করে যা দেয়া হয় সেটাই হচ্ছে উপহার ইমাম গাজ্জালী রহেমাউল্লাহ তিনি একটি চমৎকার উক্তিতে ব্যাখ্যা করেছেন যে কোনটি উপহার এবং কোনটি উৎকোচ বা ঘুষ কিংবা কোনো স্বার্থ উদ্ধারের জন্য যেটা প্রদান করা হয়ে থাকে তিনি বলেছেন উপহার হচ্ছে সেটাই যেটা দেওয়ার মাধ্যমে কোনো বিনিময় প্রত্যাশা করা হয় না এবং যা অর্জনের জন্য কোনো প্রচেষ্টা ব্যয় করা হয় না যা এমনিতেই পাওয়া যায় এবং যিনি প্রদান করেন তিনিও দেওয়ার বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা করেন না অপর দিকে যখন কাউকে কোনো কিছু প্রদান করা হয় এবং যিনি প্রদানকারী তিনি সেই বিষয়ে দেওয়ার মাধ্যমে নিকট ভবিষ্যতে অথবা পরবর্তীতে কোনো কিছু প্রত্যাশা করেন তার প্রশংসা সম্মান কিংবা তাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া যখন এই রকমের স্বার্থকে সামনে রেখে কোনো কিছু প্রদান করা হয় সেটা মূলত কোনো উপহার নয় বরং সেটা হচ্ছে এক ধরনের উৎকোচ অপরদিকে আল্লাহ সুহামতালা তিনি বান্দাদেরকে যা কিছু দিয়ে যাচ্ছেন সেগুলোর জন্য তিনি কোনো বিনিময় প্রত্যাশা করেন না এবং বান্দারাও সেগুলো না চাওয়া সত্ত্বে পেয়ে থাকে এ কারণে আল্লা সুবহামতআল্লাহ হচ্ছেন সবচেয়ে মহান দাতা সবচেয়ে বড় উপহার প্রদানকারী আল ওয়াহাব যত রকমের উপহার কল্পনা করা যেতে পারে তার মধ্যে সবচেয়ে দামি এবং মূল্যবান উপহার হচ্ছে হেদায়ত বা সঠিক পথের দিশা কুরআনের যে তিনটি স্থানে আল্লা সুবহামতআলা তার ওয়াহাব নামকে ব্যবহার করেছেন তার মধ্যে একটি স্থানে এই হেদায়তের বিষয়ে আলোচনা এসেছে আল্লাহ সুবহামাত আল্লাহ সেই দোয়াকে উল্লেখ করেছেন যেখানে হেদায়ত পাওয়ার পরে তার উপরে অবিচল থাকাকে যাওয়া হয়েছে সেখানে এসেছে মিল্ম ই हिदायत देवाल करना निकट अनुग्रह प्रदान कर वहा मिल्ला दुनका रहा अपन निकटम के, के उपहार हिसे प्रदान करना कानल वहां आपनी सबकिछ दाता আপনি উপহার প্রদানকারী আপনি দাতা ইন্নাকা আন্তল ওয়াহাব কাজী আল্লাহ সুবহামতআলার কাছ থেকে উপহার লাভ করার পরে আমাদের করণীয় হচ্ছে সেগুলোকে আল্লাহ সুবাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করা আমরা যা কিছু লাভ করি সেই জন্য আমাদের আল্লাহ সুহামত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং তার প্রশংসা করতে ভুলে যাওয়া উচিত নয় মানুষের ভুলে যাওয়া উচিত নয় সে যখন কোনো অর্থসম্পত্তি কিংবা পরিবার বা সন্তান সন্ততি লাভ করে এগুলো হচ্ছে আল্লাহ সুবহামতআলার পক্ষ থেকে তাকে দেওয়া উপহার কোরআনের বিভিন্ন স্থানে আল্লা সুমত আল্লাহ যখন যখন সন্তান সন্ততি এবং পরবর্তী বংশধরদের কথা উল্লেখ করেছেন তখন সেখানে বলেছেন ওয়া ওয়াহাবনা আল্লাহ আমি তাদেরকে প্রদান করেছি উপহার হিসেবে প্রদান করেছি দুনিয়াতে একজন মানুষ যা কিছু পেতে পারে তার মধ্যে রয়েছে সন্তান সন্ততি ধনসম্পত্তি প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বিষয়গুলো যিনি রাজত্ব বা বাদশাহী লাভ করেন তার সম্পর্কে বলা হয় যেন তিনি দুনিয়ার সব কিছুই পেয়ে গিয়েছেন সুলাইমান আল্লাহ সাল্লাম তিনি ছিলেন এই দুনিয়াতে এমন একজন রাজা বা বাদশাহ যাকে আল্লা সুবহামাতলা সব কিছুই প্রদান করেছিলেন এবং তাকে যেভাবে রাজত্ব এবং বাদশাহী প্রদান করা হয়েছিল সেভাবে কাউকেই প্রদান করা হয়নি এবং কাউকে প্রদান করাও হবে না তাকে একচ্ছত্রভাবে আল্লা সুবহান তাল্লাহ দুনিয়ার উপরে ক্ষমতা কর্তৃত্ব এবং বাদশাহী প্রদান করেছিলেন বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন জিন এবং শয়তানদেরকেও তার অনুগত করে দিয়েছিলেন সেই সুলাইমান আলাইসাল্লাম আল্লাহআর কাছে তার এই ওয়াহাব নামের মাধ্যমে দোয়া করেছিলেন এবং সেই দোয়া আল্লাহ কুরআ করেছেন তিনি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 যখন তিনি আল্লাহ সুবাহতাল্লার কাছে দোয়া করে বলেছেন যে এমন রাজত্ব প্রদান করা হোক যা আমার পরবর্তীতে আর কাউকে দেওয়া হবে না এই বিষয় তিনি কেন চেয়েছিলেন কোরআনের অন্যান্য স্থানে সুলাইম আল্লাহ ইসলামের যে সমস্ত উক্তি উল্লেখিত হয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারি এই বিষয়গুলো তিনি চেয়েছেন আল্লা সুবহানতাল্লার প্রতি আরও অধিক পরিমাণে কৃতজ্ঞ এবং শোকর বান্দা হওয়ার জন্য এগুলো নিয়ে কোনো বড়াই বা অহংকার করার জন্য তিনি চাননি বরং আল্লা সুবহান তাল্লাহার নিয়ামত পাওয়ার পরে আর অধিক পরিমাণে যেন আল্লাহ সুবাহতাল্লাহ সুক্রিয় আদায় করতে পারেন এবং সেগুলোকে আল্লাহ সুবাহতআল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবহার করতে পারেন সে কারণেই তিনি এগুলো চেয়েছিলেন যে কারণে সুলাইমান আলাইসাল্লাম সম্পর্কেও আল্লাহ সুবাহতআলা কুরআনে বলেছেন নি এমল কত চমৎকার কত উত্তম বান্দার ছিল সে আল্লাহ সুবাহতাল্লাহ বলেছেন ওয়া ওনা আলী দাউদা সুলাইমান দাউদকে আমি উত্তরাধিকার হিসেবে সুলাইমানকে প্রদান করেছি সুলাইমান আলাইসাল্লাম তিনি ছিলেন দাউদ আলাহিসালামের সন্তান পরবর্তী বংশধর আল্লাহ সুবাহ বলেছেন তাউদকে আমি উপহার হিসেবে প্রদান করেছি দান করেছি সুলাইমানকে কত চমৎকার বান্দা ছিল সে সে ছিল আল্লাহর প্রতি অভিমুখী আল্লাহর দিকে ঝুঁকে থাকা প্রত্যাবর্তনশীল বান্দা কাজী উলামা একরাম সুলাইম আল্লাহ ইসলামের সেই দোয়াকে সামনে রেখে বলেছেন আল্লাহ সুবাহ তাল্লার কাছে চাওয়ার ক্ষেত্রে আল্লাহাব নামের মাধ্যমে চাওয়া যেতে পারে আল আল্লাহাব যিনি মহা দাতা মহা উপহার প্রদানকারী জাকারিয়া আলাইহিসাল্লাম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 নেক সন্তান প্রদান করুন ইন্না কাসামি ও দোয়া আপনি দোয়া শ্রবণকারী এভাবে সন্তান সন্ততি লাভ করার পাশাপাশি হিকমত এবং বিজ্ঞতা অর্জন করা এগুলো আলাসুবাহ তালার পক্ষ থেকে একটি উপহার ইব্রাহিম আলাই তিনি আলাসুবাহ তালার কাছে দোয়া করে বলেছিলেন হে আমার রব আপনি আমাকে প্রজ্ঞা এবং বিজ্ঞতা দান করুন রব্বি হাবলি হুকমা এবং আমাকে সলেহীনদের মধ্যে সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করুন ইব্রাহিম আলাইসাল্লাম তিনি অন্যত্র আরও দোয়া করে বলেছেন রব্বি হাবলি মিনাস সলেহীন হে আমার রব আপনি আমাকে নেক সন্তান দান করুন আল্লাহ সুবাহ তাল্লাহ তিনি আল্লাহ হাব তিনি আর রহমান তিনি কোরআনে উল্লেখ করেছেন যে রাহমানের বান্দা যারা তাদের বৈশিষ্ট্যগুলো কি কি। তারা আল্লা সুবাহতালার কাছে চায় এবং দোয়া করে বলে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 सबशेषे दुआा करी जिन आल वहा जिन दादा जिन उपहार प्रदान करी जन सन्तुष्टि प्रदान करेंट्टानाते सकल के एकत्रित करेंदिनदीम व्लामीडोज मीडिया डटअर्क অথবা ফেসবুক পেজ ডবু ডেসবুক রেইন ড্রস মিডিয়া অথবা চ্যানেল ডবল কম